উমুল বর্ণিত তিনি বলেন আবু এর স্ত্রী রসুল্লাহ আল্লাহ হকের ব্যাপারে লজ্জা করেন না স্ত্রী লোকের ইহতি লাম স্বপ্নদোষ হলে কি ফার্জ গোসল করবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ যদি তারা বীর্য দেখে